وَأَمَّا إِنْكَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ فَنُزُلٌ مِّنْ حَمِيمٌ وَتَصْلِيَةُ جَحِيمٌ إِنَّ هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينَ هذا الذي يحصل على الأشخة كبيراً لكي يكون هناك فهذا لكي يبان جهاننا مهى ٹھیل دائر بابوس تھا اي شعب كي چه اكاٹو شدتو فسبح باسم ربك العظيم آتو ايب هينو بي اپنار محن رابر نامير تسبیح تتا پوبیتو تا خشنا کرون اوزو بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والصلاة على سيدنا محمد وعلى آله وصحبه وصلاة تسلیماً كثيراً একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রুহ কিভাবে তার দেহ ছেড়ে চলে যায় সেই সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ একটি দীর্ঘ হাদিসে বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন যখন একজন মোমিন মৃত্যুবরণ করে তখন ফেরেস্তারা তার জন্য জান্নাত থেকে কফিন এবং সুগন্ধি নিয়ে অবতরণ করে এবং তারা সেই মৃত ব্যক্তির সামনে এসে বসে যায় এরপর মৃত্যুর ফেরিস্তা অবতরণ করেন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 তারা একে অপরের সাথে কারাগারি শুরু করে দেবেন এরপর তারা সবাই মিলে সেই রুহকে বহন করে উপরের দিকে প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করবেন রাসদুল্লাহ সাল্লা বলেন এই মুমিন বেক্ট রুহ বহনকারী ফেরিস্তাদের দল যখনই নতুন আরেক দল ফেরিস্তাদের সাথে সাক্ষাৎ লাভ করবেন জান্নার থেকে নিয়ে আসা সেই সুগন্ধির অসাধারণ সুবাস পেয়ে নতুন ফেরেস্তাদের দল তাদেরকে জিজ্ঞাসা করবেন এটা কার রুহ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 এই মুমিন ব্যক্তির রুহ চারদিক থেকে ফের দ্বারা ঘেরাও হয়ে উপরের দিকে চলতে থাকবে চলতে চলতে এক সময় সবগুলো আসমান হবে এরপর আল্লাহ সুবাহ এই রুহকে জান্নাতের প্রতিশ্রুতি দান করবেন আল্লাহ সুহাম তাল্লাহ এরপর বলবেন একে আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাও কারণ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 पवार रूह आनियाल्ला सल्लम अविश्वास काफिर एपन करी स्थाला ए बद अमकारी पापी रूहे की अवस्था से रसुल्लाह सल्लामें ये पापी व्यक्तर जन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 मटर घरे सबाई के एक, एक प्रत्येक के दुनिया सकल आराम आएसने फेले रेखे कबरे एम लाश माथाय बहन करिए मटर गर्ते पुते रेखे आसा से अंधकार कबर यह कबर अत्यंत भयनक स्थान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 এবং এখন আবার মৃত্যুর পর আপনি সেই মাটিতেই ফেরত যাচ্ছেন রাসুল্লাহ বলেছেন কবর চেপে ধরে আর এই চাপ থেকে যদি কেউ রেহাই পেত তবে তিনি হতেন আল্লাহ আল্লাহর ওয়ালি সাহাদ কবর তাকেও চাপা দিয়েছে অর্থাৎ এমন এমনকি আল্লাহ হওয়ার পরও তিনি এই চাপ থেকে রেহাই পাননি রাসুল্লাহাম বলেন এই ওয়ালি হচ্ছেন তিনি যার মৃত্যুতে আল্লাহর আরো টেপে উঠেছিল এবং এই ওয়ালি হচ্ছেন তিনি যার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং এই ওয়ালি হচ্ছেন তিনি যার জানা যায় সত্তর হাজার করেছিল কিন্তু তিনিও এই কবরের চাপ থেকে রেহাই পাননি কবর তাকেও চেপে ধরেছিল যদিও পরে সেই চাপ অপসারণ করা হয়েছিল আল্লাহ রিওয়ালি সাদিবে তিনি ছিলেন মদিনায় আনসারদের নেতা তিনি মদিনায় আল্লাহ রাসুল সাল্লুসাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন र्यादा दान कर वाली हिसाब मर्यादा दान करबरे चपा सह्य करते कबर यह चप्येक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 মাত্র তিনটি প্রশ্ন এই উত্তরগুলো তারা সরাসরি চাইবেন এবং আমাদেরকে অবশ্যই এর জবাব দিতেই হবে একজন বিশ্বাসী ব্যক্তি একজন মুমিন সে বলবে আমার আমার আমার রব আল্লাহ ইসলাম এবং সাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন একজন মৃত ব্যক্তি কবর এসে উপস্থিত এই ভয়ানক নতুন একটা জায়গায় যখন এই রকম ভয়ঙ্কর দর্শন ফেরিস্তাদের সাথে তার সাক্ষাৎ হবে যারা অত্যন্ত কঠোর এবং কর্কশ হাতে মুগুর নিয়ে উপস্থিত তখন উপর থেকে সবই দেখছেন আল্লাহ বলেন অবিচল রাখবেন আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলছেন আল্লাহ সুবাদ কুরআনে বলছেন আল্লাহ মুমিনদেরকে একটি মজবুত বাক্য দ্বারা একটি মজবুত বাক্য দ্বারা মজবুতি দান করবেন মজবুতি দান করবেন দুনিয়া ও আখিরাতে। যখন মুমিন এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দান করবে আল্লাহ সুবাদ উপর থেকে বলবেন আমার বান্দা সত্য বলছে অর্থাৎ আল্লাহ সুবাদ তাল্লাহ নিজের সরাসরি এই উত্তরগুলো সঠিক না ভুল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 তার প্রশ্ন করবেন কে তোমার রব কি তোমার দিন এবং কে তোমার রসুল এবং যখন তাকে তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে হয়তো একদিন মুনাফিক কাফের সে উত্তর দিতে পারবে না কারণ একজন সৃষ্টিকর্তায় অনেকেই বিশ্বাস করে কিন্তু ইহুদি কিংবা খ্রিস্টান এরা নবী হিসেবে আল্লাহ রসুল সাল্লাহামকে বিশ্বাস করেনি কিংবা যারা মুনাফিক তারাও আল্লাহর এই প্রতিনিধিদেরকে বিশ্বাস করেনি একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করাটাই আপনার জন্য যথেষ্ট বলে গণ্য হবে না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 তাদেরকেও বিশ্বাস করতে হবে আল্লাহর প্রেরিত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম ইসা মুসা ইব্রাহিম আলাইমুল্লাম তারা হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসুল আমাদের অবশ্যই আল্লাহর আম্বিয়াদেরকে বিশ্বাস করতে হবে কারণ তারাই আল্লাহ সুবাহাল্লাহর বাণী দুনিয়াতে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং এই প্রশ্নোত্তর যখন শেষ হয়ে আসবে এটাই হচ্ছে কবরের শেষ পরীক্ষা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন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 এই হাদিসে আমাদের প্রত্যেকের কথাই বলা হচ্ছে এখানে অন্য কারো কথা বলা হচ্ছে না খুব তাড়াতাড়ি আমরা সেই ফিটনার মধ্যে যাব আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদেরকে পরীক্ষা আর এই জবাব জবাবদিহিতা অবশ্যই অতিক্রম করতে হবে আহ্ন এই ভয়ানক কথা শোনা মাত্র ওই মসজিদে উগ্রে ওঠা কান্নার রোল পরে গেল তারা কাঁদছিলেন কেউ সশব্দে কেউ ফুপিয়ে ফুপিয়ে তারা এই ভয়ঙ্কর সংবাদ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 মানব জীবনের চূড়ান্ত পরিণতি দেখেও আমাদের অন্তরে কোনো প্রভাব পড়ে না আমাদের শোনা মাত্র সাহাবার দিয়া তাল আহ্নৌ এমনভাবে ভয় পেয়ে যান যে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহলামের খুদ্া শুনতে পাচ্ছিলেন না যারা পিছনে বসেছিলেন এমনভাবে তারা কান্নায় ভেঙে পড়েছিলেন আসমা বলেন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 এর মধ্যে অনেকগুলো দুনিয়াতেই আমাদেরকে ছেড়ে চলে যাবে অনেক ভালোবাসার মানুষ আমাদেরকে দুনিয়াতেই ছেড়ে চলে যাবে অনেক ভালোবাসার বস্তু এগুলো আমরা দুনিয়াতেই অনেকে হারিয়ে ফেলব কিছু জিনিস আমরা ঘরে রেখে যাব কেউ কেউ হয়তো কবর পর্যন্ত আমাদের সাথে যাবে কিন্তু যখন কবরে প্রবেশ করব তখন আমাদের সাথে কোনো ভালোবাসার কেউ থাকবে না না কোনো ভালোবাসার মানুষ না কোনো ভালোবাসার বস্তু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 कबरे दिए जान्न एमिन व्यक्ति के जहां नाम देखिए मुमिन ना जान्न देखिए बना तुम्हार ईमानर कारण तुम एखने जाते पे से आग्रह अस्थिर बोले उठे याब आकी मिस ओ आल्लाचार दिवस शुरू कर दिन সেই ব্যক্তি যখন কবরে বসে জান্নাতের এত নাজাম দেখতে পাবে তখন সে জান্নাত লাভের জন্য অস্থির হয়ে বলে উঠবে ও আল্লাহ বিচার দিবস এখনই শুরু ইলা আহলি যাতে আমি আমার পরিবার এবং ধনসম্পদের কাছে যেতে পারি এখানে লক্ষ্য করুন এই মৃত ব্যক্তি তার পরিবার এবং ধন সম্পদের কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে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 कह से जानना प्रवेश कर प्रश्नोत्तर काफेर अथवा पापी व्यक्ति के प्रश्नोत्तर पर ऊपर से जहाँ मिथ्यवादी आसमान घोषणा शुना जा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 मुमिन अवस्था मृत्युबरण करा हिस्से पा कबरतरी व्यक्तर जन आसबित बिकृत चेहर लोक से भयन विभस्टर चेहरा देखे से लोकटी आतके उठे से बोलब तुम्हें সেই পাপী বান্দা কবরে অবস্থায় কবরে থাকা অবস্থায় সে বলবে তুমি কে তুমি দেখতে এত বিভৎস কেন সেই লোকটি বলবে আমি হচ্ছি তোমারই খারাপ কাজ সমূহ, আর আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকব নিঃসঙ্গ অবস্থায় যখন সেই পাপী ব্যক্তি আজাব ভক্ত করছিল সেটা তার জন্য একটা যন্ত্রণার কারণ ছিল এখন অতিরিক্ত আরেকটি যন্ত্রণার কারণ হিসেবে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 মানসিক কষ্ট আরো শত গুণে বেড়ে যাবে কারণ এত এত আকর্ষণীয় নিয়ামত সে কিছুই লাভ করতে পারবে না অর্থাৎ এই ব্যক্তি কবরে শুধু শারীরিক কষ্টই ভোগ করবে তা নয় সে উপরন্ত্রের শিকার হবে প্রচুর মানসিক কষ্টের শিকার হবে তারপর তাকে জাহান্নাম দেখানো হবে এবং জাহান্নাম দেখে বলা হবে তুমি এখানে যাবে তখন সে ভয়ে বলে উঠবে ইয়া রব লা ओ आल्लामी मैंने कबर शि शुद्ध काफिर मुनाफिक देर नए मुसलिम दे तम घाटतर कारण भोग करते हे की कारण एक मुस्लिम देखने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 তাকে অভিনন্দন জানিয়ে বলতে লাগলো হানি আল্লাহুল জাননা তাকে অভিনন্দন সেটা তো শহীদ হয়ে গেল যুদ্ধে যুদ্ধে সে শহীদ হয়ে গেছে সে তো জান্ন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ বললেন না আল্লাহর শপথ যে চাদরটি সে খয়বরের যুদ্ধ সময় চুরি করেছিল তাকে সেই চাদরে জড়িয়ে নিয়ে কবরে আগুনে পোড়ানো হচ্ছে এই লোকটি আল্লাহ রাসুল সাল্লা আলাহিসাল্লাম একজন খাদেম ছিল সে আল্লাহ রাস্তায় যুদ্ধরত ছিল সেখানেই সে মারা গেল মুসলিমরা বললো সে শহীদ হয়ে গেছে আগুনে পোড়ানো হচ্ছে সুভান আল্লাহ শুধুমাত্র একটা চাদর একটা কাপড়ের টুকরো মাত্র যা কিনা সে বিনা অনুমতিতে নিয়েছিল রাসুল্লাহ সাল্লাম বলেন এই কারণে তাকে কবরে আগুনে পোড়ানো হচ্ছে একটা চাদর চুরি করার অপরাধে জিহাদে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী একজন কবরে আজাব ভোগ করতে হয় তাহলে আমাদের অবস্থা হবে সুবাহ আজকে যারা কোটি কোটি টাকা আত্মসাত করছে যারা মুসলিমদের অধিকার নষ্ট করছে অন্যায়ভাবে তাদের টাকা আত্মসাত করছে ব্যক্তিগত কাজে খরচ করছে তাদের কবরে কি অবস্থা হবে তাদের এই কাজে বদলা অত্যন্ত বাজে এবং নিকৃষ্ট দুনিয়ায় সামান্য উপভোগের জন্য আত্মসাত করা এই টাকায় কোন বারাকা থাকে না এর বদলে আল্লাহ আপনাকে রোগ ব্যাধি এবং বিপদ আপদে জর্জরিত করে করবেন এবং মৃত্যুর পর কবরেও আপনাকে এর জন্য আজাব ভোগ করতে হবে আপনার সমস্ত অর্থ এই রোগ ব্যাধি আর বিপদাপদের আপদের খরচ হয়ে যাবে কারণ এই টাকাতে কোন বারাকা নেই অর্থ সম্পদ হচ্ছে এমন এক জিনিস যা হতে পারে আপনার জন্য বিশাল পুরস্কার অথবা যাবে ভাবে নির্ভর করে আপনি কিভাবে আল্লাহ সুবন্দার তরফ থেকে আপনার জন্য একটা পরীক্ষা আল্লাহ সুবন্ধ আপনাকে পরীক্ষা করে দেখতে চান যে আপনি কি কৃতজ্ঞতা আদায় করবেন সুক্রিয়া আদায় করবেন নাকি এই সম্পদের অপব্যবহার করবেন অকৃতজ্ঞ হবেন এটা আপনার কবরের একটা আজাবের কারণ হতে পারে তৃতীয়ত দুই নম্বর কারণ রাসুল্লাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং এই ঘটনাটি বুখারিতে সংরক্ষিত তিনি সাল্লাম বলেন এই দুই কবরের ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে তারা এখন এখানে শাস্তি ভোগ করছে আজাব ভোগ করছে রাসুল্লাহ সাল্লাহ বলেন যে তারা তেমন কোন গুরুতর কারণে কিন্তু শাস্তি ভোগ করছে না বরং তারা এই কারণেই শাস্তি ভোগ করছে যে তাদের একজন সে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াত চগলখুরি জিবৎ নামিমা এগুলো সে করত। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াত এর কারণে তার কবরে শাস্তি ভোগ করতে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি তাকে যে কারণে কবরে শাস্তি ভোগ করতে হচ্ছে তা হচ্ছে সে পবিত্রতা অর্জন করত না পেশাবের পর সে নিজেকে ভালোভাবে পবিত্র করত না দুই ব্যক্তি শাস্তির একজনের কারণ হচ্ছে সে মানুষের কথা অপরজনের কাছে লাগিয়ে বেড়াত চঘুল ঘুরি করত এবং অপর ব্যক্তি সে পবিত্রতার ব্যাপারে উদাসীন ছিল আপাত দৃষ্টিতে এগুলো কোন বড় অপরাধ নয় কিন্তু এর কারণেই কবরে আপনাকে করতে হবে। এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম কারণগুলো সহি বুখারির একটি হাদিসে বর্ণিত আছে রাসদুল্লাহ সাল্লাইসাল্লাম কখনো কখনো ফজরে সালাতের পর সালাত আদায় করার তিনি ঘুরে বসতেন এবং সাহাবার জিজ্ঞাসা করতেন যে তারা কেউ কোনো স্বপ্ন দেখেছেন কিনা যদি কেউ বলতেন যে আমি দেখেছি তো সাহা সালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন একদিন তিনি এভাবে জিজ্ঞাসা করলেন যে কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা তারা বললো যে না তারা কেউ কোনো স্বপ্ন দেখেনি তখন তিনি বললেন আমি দেখেছি এবং আমরা জানি যে নবীদের স্বপ্ন হচ্ছে সত্য এবং বাস্তব এবং এগুলো হচ্ছে ওয়াহি তো তিনি বললেন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 তারা কোন জবাব না দিয়ে বললেন আরো সামনে চলুন তারা বড় একটা পাথর নিয়ে অনেক বড় একটা পাথর এরপর সে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি শুয়ে থাকা ব্যক্তির মাথার উপর সে পাথরটি সজরে আশ্রে মারলো ছুঁড়ে মারল এই বিশাল পাথর পাথরের ধাক্কা সেই শুয়ে থাকা ব্যক্তির মাথা চূর্ণ বিচীর্ণ হয়ে গেল এমন কি পাথরটাও সেখান থেকে গড়িয়ে চলে গেল দাঁড়িয়ে থাকা লোকটি পাথরটি আবার কুড়িয়ে আনতে এই যে এতটুকু সময় এর মধ্যে সেই চূর্ণ বিচীর্ণ হয়ে যাওয়া মাথা আবার আগের মতো হয়ে গেল এরপর দাঁড়িয়ে থাকা লোকটি পাথর নিয়ে আবার সেই শুয়ে থাকা লোকটির মাথায় আঘাত করলো একইভাবে মাথা চূর্ণ বিচীর্ণ হয়ে গেল এবং এই কাজটি সে বারবার করতে লাগলো আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম এখানে কি হচ্ছে তারা কোন জবাব না দিয়ে বললেন আরো সামনে চলুন এরপর তারা আমাকে একটি কোন আকৃতির চুলার কাছে নিয়ে গেল এই চুলাটার উপরের দিকে ছিল সংকির নসরু এবং নিচের দিক ছিল চওড়া এবং তার ভিতরে বেশ কিছু নারী পুরুষকে আমি দেখলাম চুলার ভিতরে সেই নারী পুরুষকে আমি দেখলাম এরপর হঠাৎ করে তাদের নিচ থেকে আগুন জ্বলে উঠলো চুলে আগুন জ্বলে উঠলো এবং তাদেরকে পুড়িয়ে দিল তারা চিৎকার করে উঠলো সে চুলা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে লাগল, কিন্তু চলাটা ছিল উপরের দিকে সরু কোনো না তারা পিছলে আগুনে লাগল আমি জানতে চাইলাম কি এটা তারা উত্তর না দিয়ে বললেন আরো সামনে চুলুন এরপর আমরা আরো সামনে লাগলাম এবং চলতে চলতে একসময় একটা রক্তের নদীর সামনে এসে উপস্থিত হলাম দেখি সেই নদীতে একজন ব্যক্তি সাতার কাটছে এবং যখন সেই রক্তের নদী থেকে লোকটি সাত্রের তীরের দিকে আসতে যাচ্ছে, তীরে দাঁড়ানো এক ব্যক্তি তার মুখ লক্ষ্য করে একটা বিশাল পাথর ছুড়ে মারছে এবং সেই পাথর তাকে ধাক্কা দিয়ে আবার রক্তের নদীতে যাচ্ছে এবং যতবার সে সাত্রের তীরের দিকে আসতে যাচ্ছে তীরে দাঁড়ানো ব্যক্তি আবার তার দিকে পাথর ছুড়ে মারল এবং পাথরটি ধাক্কা দিয়ে তাকে রক্তের নদীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম এখানে কি হচ্ছে তারা কোনো উত্তর না দিয়ে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 এবং সে আগুনটিকে বারবার প্রজ্বলিত করছিল এবং প্রতিবার সেই আগুন আগের থেকে আরো বেশি মাত্রায় পরাচ্ছিল এরপর আমার সাথীরা আমাকে নিয়ে সেই গাছের উপরের দিকে নিয়ে গেলেন তো গাছের উপরে একটা ঘরে আমরা প্রবেশ করলাম আসল্লা সাল্লাম বলছেন যে আমি এই ঘরের চাইতে সুন্দর এবং মনোরম কোনো ঘর আগে দেখিনি সেই ঘরে বিভিন্ন বয়সের মানুষ কিছু বৃদ্ধ কিছু বৃদ্ধা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 আপনারা উভয় তো আজকে সারা আমাকে অনেক কিছু দেখলামে গলার পাশ দিয়ে বের হয়ে আসছিল সে ছিল একজন মিথ্যাবাদী সে ছিল একজন মিথ্যাবাদী সে মিথ্যা বলতো এবং তার কাছ থেকেই মিথ্যা ছড়ানো হতো এরপর সেই মিথ্যা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 আসদুল্লাহ সাল্লা বলেন মিথ্যা মানুষকে দুর্নীতির দিকে পরিচালিত করে আর দুর্নীতি মানুষকে পরিচালিত করে জাহান নামের আগুনের দিকে আর একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মিথ্যা বলতে থাকবে যতক্ষণ না আল্লাহ সুবাহ তাকে একজন মিথ্যাবাদী হিসেবে অন্তর্ভুক্ত করে নিবেন এরপর আমার সাথীরা বলেন যে যে ব্যক্তির মাথা পাথরের আঘাতে চুরমার করে ফেলা হচ্ছিল সে ছিল ওই ব্যক্তি আল্লাহ তাকে কুরআনের শিক্ষা দিয়েছিলেন কিন্তু সে কোরআন থেকে গাফেল হয়ে রাতে ঘুমাত আর দিনের বেলাতেও কোরআনের নির্দেশ মোতাবেক কোন আমল করত না সুতরাং তার সাথে কিয়ামত পর্যন্ত ওই আচরণী করা হবে যা আপনি দেখে এসেছেন এই ব্যক্তি ছিল তেমনই একটা ব্যক্তি যে কোরআন শিখেছে কোরআন অধ্যয়ন করেছে মুখস্ত করেছে কিন্তু রাতের বেলা সে কোরআন তিলত করেনি কোনো ইবাদত বন্দীগী করেনি এবং দিনের বেলাতেও কোরআনের নির্দেশ সে মেনে চলেনি এ ধরনের বহু লোক বর্তমান যুগে পাওয়া যায়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 এরপরে রক্তের নদীতে যেই ব্যক্তিকে আপনি দেখেছিলেন যে বারবার তীরের দিকে সাঁতরে বের হয়ে আসতে চাইলে পাথর মেরে মেরে তাকে পুনরায় রক্তের নদীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই হচ্ছে সেই ব্যক্তি যে সুদী কারবার সুদীর সুদের সাথে নিজেকে যুক্ত করেছে এবং বিচারের দিন পর্যন্ত কেয়ামতের দিন পর্যন্ত এটা হচ্ছে তার শাস্তি এই শাস্তি হলো দুনিয়ার শাস্তি কবরের শাস্তি সুদী লেনদেনের শাস্তি কেয়ামতের দিনেও রয়েছে কিয়ামতের দিনের শাস্তি এবং সব শেষে জাহান নামের আগুনের শাস্তি এবং দুনিয়াতে সুদের সাথে যুক্ত থাকার মধ্যে কোন আনন্দ নেই আল্লাহ ইলা ইল অর্থাৎ সব শেষে সুদের চূড়ান্ত পরিণতি হবে শুধুই ক্ষতি এবং আল্লাহ রস সুদকে দুনিয়া এবং আহিরাতে ধ্বংস করে দিবেন ইবনে আব্বাস রাজিল জালানহ বলেন বিচারের সেই ভয়ঙ্কর দিনে সেই ভয়ানক দিনে যে ব্যক্তি সুদ এবং রিবা নিয়ে লেনদেন করত কাজ করত সেই যখন কবর থেকে বের হয়ে এসে উপস্থিত হবে ফেরেস্তারা তাকে অস্ত্র ধরিয়ে দিয়ে বলবেন যাও আল্লাহ সাথে এবার যুদ্ধ করো কারণ আল্লাহ সুবাহ কুরআনে জানিয়ে দিয়েছেন যদি আপনি সুদ নিয়ে কাজ করেন তাহলে আপনার বিরুদ্ধে আল্লাহ সুহান তাল্লা তরফ থেকে যুদ্ধের ঘোষণা রইল আল্লাহ সুবাহ আপনাকে বিচারের দিনে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 যুক্ত হওয়া যায় কিন্তু আল্লাহ সুহামতআ আল্লাহর হুকুম হল আল্লাহ সুহামাত শুধুমাত্র দুই ধরনের মানুষ ব্যতীত অন্য কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেননি প্রথম যদি কোন ব্যক্তি আল্লাহর অলি আউলিয়াদের সাথে যুদ্ধ করে আল্লাহ বলেন যে আমার আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করি এবং দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি হলো যে সুদের সাথে নিজেকে যুক্ত করে কারণ তারা বলে সুত্ত ব্যবসার মতো সুত্য ব্যবসার মতো এটা হচ্ছে তাদের যুক্তি কিন্তু তাদেরকে পরিণামে কবর দিন এবং জাহান্নাম এমনকি দুনিয়াতেও তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এরপর আমার সাথীরা আমাকে বলতে লাগলেন যে লোকটি গাছের নিচে বসেছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম এবং তাকে ঘিরে থাকা শিশুগুলো হচ্ছে সেই সমস্ত শিশু যারা অল্প বয়সেই মৃত্যুবরণ করেছে আর আপনি যেই লোকটিকে দেখেছেন সে আগুন দেওয়ালা ছিল সে হচ্ছে জাহান নামের প্রহরী মালিক আর গাছের উপরে প্রথম যে ঘরটি আপনি দেখেছিলেন সেটা হচ্ছে মুমিন পুরুষ এবং মহিলাদের জন্য সংরক্ষিত স্থান এবং তার উপরে যে ঘরটি আপনি দেখেছেন সেটা হচ্ছে যারা শহীদ তাদের অবস্থান এরপর তার সাথীরা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে বললেন যে আপনি উপরের দিকে তাকান এবং তারা বললেন আমি হলাম জিব্রাইল এবং এ হচ্ছে মিকাইল এবং এরপর আল্লাহ রসুলাম আরও উপরের দিকে তাকালেন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 বিশ্বাসী ব্যক্তি মোমিন ব্যক্তিদের জন্য যারা দুনিয়া মৃত্যুবরণ করেছেন এবং তার উপর সংরক্ষিত না সেটা সংরক্ষিত রয়েছে আল্লাহ সুমতাল প্রেরিত রাসুল মানব নেতা আদর্শ মুহাম্মদ রাসুল উল্লাহ সাল্লামের জন্য কবরের শাস্তির আরো কিছু কারণ রয়েছে যেগুলো কবরে শাস্তির কারণ হতে পারে এর মধ্যে একটা হচ্ছে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করো কারণ ঋণের জন্য তোমার ভাইয়ের জান্নাতে যাওয়া স্থগিত হয়ে আছে সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে ঋণ থেকে মুক্তি পাবে সুতরাং ঋণ সেই ঘিরে ফেলল এবং ঋণ শোধ না হওয়া পর্যন্ত সেই জান্নাতে যাওয়া থেকে স্থগিত অবস্থায় রইলেন তাই রাসুল্লাহ সাল্লাম সাল্লাম তার ভাইদেরকে বললেন যে শোধ করো তোমাদের ভাইয়ের ঋণ পরিশোধ করো আরো কিছু বিষয় আছে যা একজন মৃত ব্যক্তির ক্ষতির কারণ হতে পারে এবং তা হলো তার পরিবারের সদস্যদের মাত্রা অতিরিক্ত কান্নাকাটি করা বিলাপ করা এগুলো একজন মৃত ব্যক্তির আজাবের কারণ হয়ে দাঁড়ায় যদি আপনি মৃত্যুবরণ করেন এবং আপনার পরিবারের অতিরিক্ত কান্নাকাটি করে তো সেটা আপনাকে কষ্ট দিবে কারণ যখন ওমর ইবনুল খতাব রাজিউল্লা তাল্লাহ তিনি আহত হলেন এবং আল্লাহ রাসুল সাল্লা সাহাবি সুহাইব আর রুমি তিনি দেখলেন যে ওমর রাজিউলাহ মারা যাচ্ছেন তিনি ওমর রাজিউাল এই আহত অবস্থা দেখে কাঁদতে শুরু করে দিলেন তো ওমর ইবনুল খতাব রাজিউল্লা তাল্লাহ্ন তিনি এটা চাননি যে তার জন্য কেউ কান্নাকাটি করুক কেউ কষ্ট পাক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 কারণ আল্লাহ সুবাহতাল্লাহ এই অবস্থায় আমাদেরকে যে পরিস্থিতিতে দেখতে চান সেটা হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে ধৈর্যশীল অবস্থায় দেখতে চান রাসুদুল্লাহ সাল্লাহামের চোখ থেকেও অস্ত্র ঝরত যখন তার ভালোবাসাকেও মারা যেতেন কিন্তু তিনি কখনোই নিজেকে বা তার সাহাবাদেরকে কারোর জন্য অতিরিক্ত কান্নাকাটি বিলাপ করা এগুলো করার অনুমতি দেননি এগুলো একজন মৃত ব্যক্তির কবরে মৃত ব্যক্তির শাস্তির কারণ হয়ে দাঁড়ায় সে এর জন্য আজাব ভোগ করে কষ্ট পায় तो ये कष्ट गो कबर समस्त आजबी भक्ति लाभ करते कबर शिवर शाते भलो क्या रासदुल्ला सल्लम एक हादी बोलें जख मृत ब्यक्ति के दाफन कर दाफन कर चले जाए कबरे तरफ पायर आवाज़ सुनते कबरे थका अवस्था से तरफ पायर आवाज़ सुनते मानुषुल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 যখনই লোকটিকে মাথার দিক থেকে আজাবে সে আক্রমণ করতে চাইবে না, তুমি এই দিক থেকে আসতে পারবে না এবং পরবর্তীতে আক্রমণ করা হবে ডান দিক থেকে উঠবে তুমি এই দিক থেকে আসতে পারো না জাকাত বলে উঠবে তুমি এই বাম দিক থেকে আসতে পারবে না অন্যান্য ভালো কাজগুলো বলে উঠবে তুমি এই পায়ের দিক থেকেও আসতে পারবে না এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য চার দিক থেকে এই ভালো কাজগুলো তাকে ঘিরে ফেলবে এবং একটি নিরাপত্তা বলয় তৈরি করে ফেলবে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 একজন তার শরীর সাথে তাকে ক্ষমা করে দেওয়া হবে তার গুণাগুলো মাফ করে দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে জান্নাতে তার স্থান তিনি দেখতে পারবেন তিন নাম্বার কবরের শাস্তি থেকে তিনি মুক্তি পাবেন চার নম্বর পুরস্কার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিন শেষ বিচারের দিন তিনি সমস্ত ভয় চিন্তা থেকে পুরস্কার প্রশান্তির একটি তার মাথায় পরানো হবে এবং সেই মুকুটের প্রতিটি পান্না এই দুনিয়া এবং দুনিয়ার সকল কিছুর চাইতেও বেশি মূল্যবান হবে এবং বাহাত্তর জন হুরাল আইনের সাথে তার বিয়ে দেওয়া হবে ৬ নম্বর পুরস্কার একজন শহীদের তিনি তার আত্মীয়দের মধ্য থেকে সত্তর জনের জন্য সাফায়াত করার অনুমতি লাভ করবেন আল্লাহ একজন শহীদকে এই ছয়টি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন সাহাবাদের মধ্য থেকে একজন জানতে চাইলেন ইয়া রাসুল্ল এটা কিভাবে সম্ভব যে একজন মুমিন ব্যক্তি বিশ্বাসী ব্যক্তি মুসলিম তাকে কবরের ফিতনা পরীক্ষা এগুলোর মধ্য দিয়ে যেতে হবে অথচ একজন শহীদকে এগুলোর সম্মুখীন হতে হবে না রাসুল্লাহ্লাম উত্তরে বললেন কাফা উপরে চকচক করতে থাকে তীব্র আলোর ঝলকানি যখন সেই তরবারিগুলো থেকে প্রতিফলিত হতে থাকে এবং প্রতিটি মুহূর্তে একজন মুজাহিদ মৃত্যুকে দেখতে পায় সেটাই একজন শহীদের জন্য যথেষ্ট ফিতনা তাই আল্লাহ সুহামতাল আল্লাহ তাকে দুইবার কষ্ট এবং ফিতনার মধ্যে ফেলবেন না আল্লাহ সুমত তাকে কবরে আনন্দ এবং প্রশান্তি দান করবেন এবং বর্তমান যুগে এই ব্যাপারটিকে আমরা বিস্ফোরণ এবং আগুনের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য বলতে পারি বিস্ফোরণ মিসাইল বুলেট যেগুলো আল্লাহর জন্য যুদ্ধরত মুজাহিদ এবং যোদ্ধাদের কানের পাশ দিয়ে অতিক্রম করে সেগুলিই হচ্ছে তাদের জন্য যথেষ্ট ফিতনা এবং যখন তারা আল্লাহর পথ থেকে মৃত্যুবরণ করবেন তারা তাদের কবরে প্রশান্তি লাভ করবেন কারণ ইতিমধ্যেই তারা যথেষ্ট পরিমাণ মধ্য দিয়ে গেছেন তারা ফিটনার মধ্য দিয়ে গেছেন যখন তারা যুদ্ধের ময়দানে সেই পরিস্থিতিতে অবস্থান করছিলেন তারা প্রতি মুহূর্তে মৃত্যুকে দেখতে পাচ্ছিলেন এটাই তাদের জন্য যথেষ্ট ফিটনা তাই কবরে তাদেরকে দ্বিতীয়বার কোন ফিতনা বা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না এছাড়া যারা এই কবরের শাস্তি থেকে মুক্তি পাবেন তাদের মধ্যে রয়েছেন যারা মুরাবাদ মুরাবাদ হচ্ছেন সেই সমস্ত ব্যক্তি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 তিনিও নিষ্কৃতি পাবেন এবং এটা একজন মুরাবাতের পুরস্কার সর্বশেষে আরও একটি হাদিসে বর্ণিত আছে যে যে ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করবে সেও এই সম্মান লাভ করবে এবং হাদিসটি হাসান রাসদুল্লাহ সাল্লাই বলেন যে কোনো মুসলিম যদি সে জুমার দিন শুক্রবারে মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাহাল্লাহ তাকে কবরের শাস্তি থেকে নিষ্কৃতি দিবেন। আল্লাহ আমাদেরকে এক ভয়ঙ্কর কবরের সমস্ত ফিতনা থেকে নিরাপদ এবং হেফাজত রাখাল